আবু হুরেরা রদেলাহতালান হতে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর পরিবার তার ইন্তেকাল পর্যন্ত এক নাগারে তিন দিন পরিতৃপ্তির সঙ্গে আহার করতে পারেনি